আসসালামু আলাইকুম আলহামতুল আল্লাহুল শ্রোতা আগেকার মতো আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি হ্যাঁ ইসলামী আখিদার আরেকটি অংশ নিয়ে এই অংশের অংশ হচ্ছে আগেকার অংশের পরিশিষ্ট আমরা আলোচনা করতেছিলাম আল্লাহ সম্পর্কে ভয় সম্পর্কে আল্লাহ ভীতি যদি কারোর মধ্যে থাকে সে আল্লাহর দিকে বেশি হবে। দুনিয়ার আল্লাহরীত কেউ কাউকে ভয় করলে তার থেকে পালাতে চায় কিন্তু আল্লাহকে ভয় করলে দিকে হয় এটা হচ্ছে নিয়ম তাহলে আল্লাহর ব্যাপারটা হচ্ছে বিপরীত হম এই কারণে আল্লাহ কোরআন মসজিদের মধ্যে বলছেন ফফির আল্লাহর দিকে পালিয়ে যেতে আল্লাহকে ভয় করে আল্লাহর দিকেই পালাতে হবে तो एरक भय जो में मध्य था যে আল্লাহর দিকে তাকে দাবিতে করে তাহলে সেটা হচ্ছে আসল ভয় হম সুতরাং আল্লাহকে ভয় করলে আল্লাহর দিকে হবে। আল্লাহর অর্জন করার চেষ্টা করবে আল্লাহর দিকে পালিয়ে আসবে এই কারণে একজন মান খাহিনা ও মান খাওয়া যে যেই ব্যক্তি কোনো জিনিসকে ভয় করে সে সেই জিনিস থেকে পালাতে চেষ্টা করে তবে আল্লাহকে কেউ ভয় পাইলে আল্লাহর দিকে পালাতে চেষ্টা করে সে এই ব্যাপারে আল্লাহ জুলসানুর হ্যাঁ কোরআন থেকে হ্যাঁ প্রমাণ দেওয়া হচ্ছে যে আল্লাহ জুল্সানু বলেন যে সুরেজ আরিয়াতের পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ বলেন মানে আল্লাহকে ভয় কর আল্লাহর দিকে পালিয়ে যেতে আমি তোমাদেরকে তার ব্যাপারে সুস্পষ্ট ভাবে প্রদর্শন করছি এবং আল্লাহ আল্লাহ বলেন যে যে আমি তোমাদেরকে সুস্পষ্ট ভাবে এবানহু ভীতি প্রদর্শন করছেন যে তার ব্যাপারে যেন তার দিকে সবাই পালিয়ে যায় আল্লাহ এরকম অন্য আয়ের মধ্যে আয় আল্লাহ আল্লাহ বলেন হম ওই তোমাদের ব্যাপার আল্লাহ বুঝবে তাইলে তাদের ব্যাপারটাকে পিছিয়ে দেওয়া হয়েছে তখন পরিস্থিতি এমন হয়েছে যে হাত যে জমিনটা অনেক প্রশস্ত হওয়ার পরও তাদের কাছে সংকীর্ণ মনে হয়েছে কারণ কেউ তার সাথে তাদের সাথে কথা বলছে না তার এই হিম এবং নিজের নিজ নিজের সংকীর্ণতা বা নিজের মধ্যে ঢুকে গেছে কেমন কেমন সংকীর্ণ মনে হয় যে আল্লাহ আল্লাহর ছাড়া আর কোনো গতি নেই যে আশ্রয় নিতে হবে আল্লাহর কাছেই ছাড়া আর কোনো গতি নেই সুম্মত আলিহিম যখন এই চেতনা তাদের মধ্যে ধৃঢ় হয়েছে তখন আল্লাহ তাদের তোবা গ্রহণ করেছেন এবং আল্লাহ এই তোবা গ্রহণ করেছেন বিদায় হম তাদেরকে তোবা করার তৌফিক দিয়েছেন আল্লাহর কাছে পালিয়ে যাওয়া সেটাই বলা হয়েছে সুতরাং আল্লাহকে ভয় করা মানে হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহকে ভয় করলে সে আল্লাহর দিকে আরো বেশি ধাবিতে হবে এখন কথা হচ্ছে যদি আল্লাহকে কেউ ভয় করে তার কিছু সুফল আমাদের জানা দরকার কি সুফল আসবে আমাদের জীবনে এক নম্বর সুফল তিনটা আমরা সুফলের কথা বলবো এক নম্বর হচ্ছে যদি কেউ আল্লাহকে ভয় করে তাইলে আল্লাহর আনুগত্য দ্রুত সে করবে আল্লাহর যে আদেশ সেটা বজায় রাখবে আল্লাহর নিষেধাজ্ঞা থেকে দূরে থাকবে দ্বিতীয় নম্বর যে সুফল সেটা হচ্ছে যে বান্দার অধিকারকে সে আদায় করবে কারণ আল্লাহকে ভয় করে সে আদায় করবে জানবে যে যদি আমি বান্দার অধিকার আদায় না করে তাহলে আল্লাহর সম্মুখীন হতে হবে হুম এরকমভাবে মানুষের উপর জলম করতে সে দূরে থাকবে এবং মানুষ অত্যাচার করতে সে চাইবে না যদি সে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে তৃতীয় নম্বর আল্লাহকে ভয় করলে যে সুফল পাওয়া যাবে সে আল্লাহর দিকে পালিয়ে যাবে আল্লাহর কাছে আশ্রয় চাইবে এবং আল্লাহ এটা হচ্ছে নিয়ম হ্যাঁ যদি সে সত্যি করে রাখতে আল্লাহ কে ভয় করে তাহলে আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে সে হম নিরাপত্তা চাইবে এখন আরেকটি বিষয় না বললেই নাই সেটা আছে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা কথা বলছিলাম এখন আল্লাহ ছাড়া অন্যকে ভয় করার প্রকার আমাদের জানতে হবে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা তিন প্রকার এক নম্বর প্রকার হচ্ছে যেটা স্বাভাবিক ভয় সহজাত ভয় যেটাকে বলা হয় যেমন একজন ব্যক্তি শত্রুকে ভয় পাওয়া একজন ব্যক্তি হিংস্র প্রাণীকে ভয় পাওয়া একজন ব্যক্তি আপনার ডুবে যাওয়াকে ভয় পাওয়া একজন ব্যক্তি আপনার আগুনকে ভয় পাওয়া এটা হচ্ছে স্বাভাবিক সজাত ভয় যেটা মুসাআসাদ ইসলাম একজন নবী তিনি একজন সম্মানিত নবী তারপরে তার মধ্যে এটা ছিল এটা কোনো দোষের বিষয় না এটা সজাত একটি ভয় সুরে একুশ নম্বর আয়তে আল্লাহ বলেন ফখারা জমিন যে তিনি মিশর থেকে বের হয়ে গেলেন মুসা ইসলাম হ্যাঁ আতঙ্কিত ভয় পেয়ে তিনি সতর্ক দৃষ্টি দিচ্ছিলেন এতে কোন সমস্যা নেই দ্বিতীয় নম্বর আল্লাহ কাম্য কিছুকে ভয় পাওয়া দ্বিতীয় আরেকটা প্রকার রয়েছে সেটা হচ্ছে নিন্দনীয় ভয় যে ভয় করা এটা নিন্দনীয় সেটা হচ্ছে এমন ভয় যে ভয় আপনাকে তার ওপর জাহাদ করা হ্যাঁ ওয়াজিব করেছেন আল্লাহ হাজির শানু আমরবিল মারুবকে ওয়াজিব করেছেন নাই আনিল মুকে ওয়াজুব করেছেন তার কোনো অজুন এই ব্যাপারে তারপরে কিন্তু সে এই কাজগুলো ছেড়ে দেয় আল্লাহ সামান্য কারোর তাই এই ভয়টা কিন্তু নিন্দনীয় না আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে ছাড়া যাবে না এটা নিন্দনীয় ভয় মানে এই ভয়টা নয় এই কারণে আল্লাহ বলছেন যে তোমরা ভয় পাবে না কারণ তাদেরকে পাঠানো হচ্ছে ফেরাউনের কাছে যে ইন্ন মাহুমা আল্লাহ নির্ভয় দিচ্ছেন বলেন যে আমি তোমাদের সাথে নিশ্চয়ই আমি সব শুনছি সব দেখছি তোমাদের ভয় পাওয়ার কোন কারণ নেই তার কাছে নিয়ে যাবে। তাইলে যে সেটা করতে গিয়ে যেন সেই আল্লাহ সতর্ক করে দিচ্ছেন তাদেরকে সুতরাং এই জাতীয় ভয় যেটা আল্লাহর বাধ্যতামূলক কাজ করার থেকে পিছিয়ে দেয় অথবা আল্লাহ যে নিষেধ করেছেন সেগুলো করতে বাধ্য করে সেই এটা হচ্ছে নিন্দনীয় ভয় এবং সেটা হারাম। তৃতীয় নম্বরে আরেকটা ভয় আছে সেটা আছে সিরকি ভয়ে সেটা আছে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে এমন ব্যাপারে ভয় পাবেন যেটা করতে আল্লাহ ছাড়া কেউ সক্ষম নয় এবং এটাকে কিছু কিছু আলেম খৌফসিরও বলেছেন লুকাইত ভয়ে লুকাইত ভয় যেমন আল্লাহ ছাড়া অন্য কোনো মূর্তিকে ভয় পাবেন আল্লাহ ছাড়া কোনো তাগুদকে ভয় পাবেন আল্লাহ ছাড়া কোনো হ্যাঁ অলিককে ভয় পাবেন এবং আল্লাহ ছাড়া কোনো কবরবাসীকে ভয় পাবেন যে সে তার ইচ্ছায় কোনো আমার ক্ষতি করে দিতে পারে এবং আমাকে কোনো অসুস্থ করে দিতে পারে আমাকে গরিব বানিয়ে দিতে পারে আমাকে পাগল বানিয়ে দিতে পারে এরকম যদি ভয় পাওয়া হয় হুম কোনো চীনের ভয় হ্যাঁ কোনো তাগুতের ভয় হ্যাঁ অলি কবর বাসের ভয়ে তাইলে এটা শিরকি ভয় হবে কারণ তাদের আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু করার ক্ষমতা নেই সুতরাং যখন আপনি মনে করেছেন যে তারা করতে পারে এরকম ক্ষমতা আছে তাইলে এটা শির্ক হবে এটাই আপনার মুর্শিকরা তাদের মূর্তিতের ব্যাপারে তাদের ইলাহের ব্যাপারে তাদের এই ধারণাই ছিল এবং তারা ইমানদারদেরকে হ্যাঁ সেই মূর্তির ভয় দেখাতো এবং তারা মনে করত যে যদি তাদের বিশ্বাস করা হচ্ছে যেরকম আল্লাহ জুমারের সুরে জুমারের ছত্রিশ নম্বর আয়তের মধ্যে বলেন যে তারা আপনাকে ভয় দেখাবে আল্লাহ ছাড়া অন্য কারোর এটা আপনার যারা মুর্শিক তারা অবশ্যই এরকম ভয় দেখাবে হুদিরা হুদাহ চুয়ান্ন তারা বলছিলেন তারা বলছিল যে আমাদের ধারণা যে আমাদের কোনো ইলা হ্যাঁ তোমার কোনো অকল্যাণ করেছে হ্যাঁ তখন তিনি বলেছিলেন যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি তোমাদেরকেও সাক্ষী রেখে বলছি যে সিরিক থেকে আমি মুক্ত সিরিকে সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার কোন ক্ষতি হইলে সেটা আল্লাহ করেছেন কখনো তোমাদের মূর্তি করতে পারে না भय के आकबर कारण से आल्ला ढूंके से विश्वास एट अवश्य शर की भय तय कैकटार कथा बल तीनटा मना रखते एक स्वाभाविक भय और नंदन्य भय जेटा आल्लर যেটা লুকায়িত ভয় বলা হয় সেটা কিন্তু সেটা করা যাবে না হম আরেকটি কথা আমাদের জানতে হবে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা হ্যাঁ ভয় করা যে নিন্দনীয় এবং সেটার পরিণতি যে খুবই খারাপ সেটা আমাদেরকে জানতে হবে কারণ শরীয়তের অনেক দরিল যে আল্লা অন্য কাউকে ভয় করলে যে খারাপ পরিণতি ভোগ করতে হয় আল্লা মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ রয়েছে যে যারা করে আমরা আল্লাহর পরিমাণ কিন্তু যখন ব্যাপারে তাকে কষ্ট দেওয়া হয়। তখন সে মানুষের এই ফিতনাকে আল্লাহর শাস্তি মনে করে সে পিছিয়ে যায় হম আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যে নিন্দনীয় এবং তার পরিণতি যে অনেক খারাপ সেটা এ আয় থেকে আমরা বুঝতে পেরেছি হম এই আয়াতের অর্থ হচ্ছে যে কিছু মানুষ এমন হয়েছে যে কোনো মানুষ থেকে কষ্ট পাইলে যদি তাদের মন খারাপ হয় আল্লাহ এটা কিন্তু তার মূর্খতার আলামতর্শিতা নাই সেটার আলামত কারণ সে অল্প সময়ের কষ্ট থেকে বাঁচার জন্য সে দীর্ঘ দীর্ঘকালীন কষ্টকে সহ্য করে যাচ্ছে সুতরাং ব্যাপারটা খুবই ভয়ানক হম আরেকটা হাদিস বলে শেষ করতে যাবো আমরা যে সেই হাদিস হজরত তিনি বলেছেন হ্যাঁ বলেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি চেয়েছে মানুষকে অসন্তুষ্ট করে তাইলে আল্লাহ মানুষের ব্যাপার তিনি দায়িত্ব নিয়ে নেবেন যে মানুষকে ধীরে ধীরে সন্তুষ্ট করে আর যে ব্যক্তি মানুষের সন্তুষ্টি চেয়েছে আল্লাহকে নারাজ করে আল্লাহ খারাপ সেই উক্ত আয়াত এবং হাদিস থেকে আমরা জানতে পেরেছি এই কারণে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করতে যাব না আল্লাহ হাজির আমাদেরকে একমাত্র তাকে ভয় করে তার অনুগত্যের দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করুন ওসলাল على آله وصحبه أجمعين